لا ريب فيه الحمد لله الذي لا نخصي تناءً أن هو أك... كما أصنع على نفسي الحمد لله الذي لا إله إلا هو الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد بسط العرض على ماء الجمعد رفع السماء بغير عمد قسم الرزق فلا ينسى من خلقه أحد الحي القيوم لا تأخذه سنة ولا نوم الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أدى الأمانا نسها الأمة كشف الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قو أنفسكم وأحليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ألا على إن الجنة هزن برضوة ألا إن النار سهد بشهوة وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه مساجدهم عامرات هي خراب من الهدى أو كما قال عليه السلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نسيت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تثابت أمتي سقطت من عين الله أو كما قال عليه السلاة والسلام मेरे भाई मेरे दस्त मेरे अति दुनिया कुनो बेना। तीन सम्प्रदाय व्यतीत दुनिया पावाजे के मेहन्नतर भरे व्यस्त ना कर सर दुनिया जदि तलाश करा तीन सम्प्रदाय व्यतीत एरको व्यक्ति के पाव जा दुनिया बुके व्यस्त ना कर सबई व्यस्त सबई मेहान जड़ित सबई प्रचेषारिछे लेगा सब दौड़ लागे शुद्ध तीन सम्प्रदाय व्यतीत এক সম্প্রদায় যারা কবরে আছে তাদের কোনো মেহান্ন নাই কবরে যাদেরকে দিয়ে আরেক সম্প্রদায় হলো পাগল যাদেরকে আল্লাহ আকল নিয়ে আছেন আরেক সম্প্রদায় আছে শিশু বাচ্চা এই তিন সম্প্রদায় ব্যতীত সারা দুনিয়ার মানুষ নিজেকে মেহান্নতে জড়িত করতেন সবার দিলের ভিতরে স্বপ্ন আর যা স্বপ্নের জাল বুনতেছে সবার দিলে ২৪ ঘন্টা সে স্বপ্নের জাল বুনতেছে জাল স্বপ্নের জাল সে বইনা চলছে সেই স্বপ্ন হলো সেই স্বপ্ন হলো সবার দিলের ভিতরে এই স্বপ্ন জাল সবাই বুনতেছে যে আমি দুনিয়াতে সুখ চাই এবং আখেরাতেও সুখ চাই কথা লম্বা হবে না কেউ ঠাউটি না করি আমরা আপনার আমরা জানি আপনারা অধৈর্য আর এটাও জানি প্রচন্ড গরম ঠিক না দেখতেছি প্রচন্ড গরম হ্যাঁ आगे कथा रिपीट करब गए क्या आल्ला ठीक ना क्दरती चोखी और गरम के सह्य कर बनीम घम झरारबर जाए तो आखे रातर घम झरान मुक्ति पा इन शाह आल्लाह नहीं আর মেহান্ন করেই তো চলতি এরকম তো কোনো ব্যক্তি নেই তিন সম্প্রদায় ব্যতীত সবাই নিজেকে মেহান্ন সবাই ভিতরে সবাই আসার স্বপ্ন আছে এক জাল বনতেছে সবাই সামনে এক স্বপ্ন সেটা হলো সুখ আর সুখ দুনিয়া তো সুখ চায় আখেরা তো কি চায় সুখ চায় দুনিয়া তো শান্তি চায় আখেরা কি চায় শান্তি চায় দুনিয়া তো নিরাপত্তা চায় আখেরা কি চায় নিরাপত্তা চায় দুনিয়া তো ঈশ্বর চায় আখেরা তো চায় কিছু জিনিস আছে দুনিয়ার মানুষ জন্মগত পছন্দ করে না জন্মগত কি করে না পছন্দ করে না এটা যেই হোক সেও পছন্দ করে না যে হোক যত বড় আল্লাহওয়ালা হোক যদি আল্লাহর নবীরও পছন্দ করতেন আল্লাহর নবী থেকে ওই দোয়া পাওয়া যেত না যে আল্লাহ আপনি আমাকে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন আছে দোয়া আছে না আপনারা আছে হুম অসুস্থতার থেকে আমাকে হেফাজত করেন মুসিবতের থেকে হেফাজত করেন কেন মানুষ জন্মগত ভাবে কোন ব্যক্তি দারিদ্রতাকে পছন্দ করে না সবাই মালকে পছন্দ করে কোনো ব্যক্তি অসুস্থতাকে পছন্দ করে না সবাই সুস্থতাকে পছন্দ করে কোনো ব্যক্তি পছন্দ করে না সবাই ইজত পছন্দ করে এইরকম ভাবে এটা মানব সমাজ সবাব একটা জিনিস সে পছন্দ করে আরেকটা জিনিস জন্মগত ভাবে সে কখনো পছন্দ করে না যদিও নাকি ওই টুবার ভিতরে তার কি রয়ে গেছে নাজাত রয়ে গেছে একটা উদাহরণ দিই একটা আছে আল গরিকু শহিদুন গরিক পানিতে ডুইবা পোড়া মরে গেছে শহীদ পানির ডুবন্ত ব্যক্তি যে পানিতে ডুবা মারা যায় সে কি শহীদ ঠিক না এই কইবেন যে আমিও পানিতে ডুইবা মর মধ্যে যাপ হ্যাঁ এই মরা তার জন্য কি আনলো গোয়া কল্যাণ কিন্তু বিতর্ক ভাবে কি না কেউ পছন্দ করে না কোন হুজুরে জিজ্ঞাসা করেন কোন ওলামা কে জিজ্ঞাসা করেন এটা পছন্দ করেন যে জলা মরবো সেও শহীদ এখন এটা কেউ পছন্দ করে জয়লা মার এটা মানব স্বভাব এটা মানব স্বভাব এটার ভিতরে কারো হাত নাই আল্লাপে অসুবিধা কি টেনি তো দোয়া করতেছ আল্লাহ শাহাদ আল্লাহ আপনার রাস্তার শাহাদ করেন এইটাও দোয়া করেন যে আল্লাহ সাপে কাইটা আমারে মারে যেন আল্লাহ আমি নদীতে পয়া মরি যেন আমি আগুনে পুরা মরি যেন আল্লাহ করেন মানব স্বভাব এই জন্য মেরে দোস্ত এই জন্য মেরে দোস্ত সবার দিনের ভিতরে ভালোর আশা কি এর আশা ভালোর খারাপের আশা কারো দিলের ভিতরে চাগে না সে ভালো চায় খারাপ চায় না আল্লাহ বলেন আমিও তোমার ভালো চাই আমিও তোমার কি চাই আমিও তোমার চাই, চাই, আমিও তোমার আল্লাহ আল্লাহ নিজে বলতেছে সালাম সালাম সালাম সালাম তুমি তো তোমার ভালো চাও আমি ভালোর উপরে যেটা ওটা চাই আগেরটা বাদ দেন আগেরটা শুধু সালাম রাখেন দারে সালাম আল্লাহ বলে তুমিও চাও তুমি সব মঙ্গলের জিনিস চাও আমিও আল্লাহ তোমার মঙ্গলে চাই আমি আল্লাহ তোমার কি চাই মঙ্গল চাই मंगल चावाईर शान्ला कम्दार अमंगल चेना अल्लाह बंदार अमंगल चावे तो सत्तर गुण बसार अधिकारी होते माँ बा चे सत्तर गुण भलार अधिकारी ठीक ना एट तो सुनत हाँ बंदा के कत बस भलोबाशे सत्तर गुण আল্লাহ যদি বন্দার মঙ্গল চান! তাইলে আল্লাহ এই কথার দাবিদারও হইতে পারেন না যে আমি মা বাবার চেয়ে সত্তর গুণ বেশি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ সান না আল্লাহ কারো অমঙ্গল চান না আল্লাহ কারো অমঙ্গল চান না যদি আল্লাহ অমঙ্গল চাইতেন আল্লাহ অমঙ্গল যদি চাইতেন তো আল্লাহ তাউদ আল ইসলামকে এই কথা বলতেন না ও দাউদ ও দাউদ ও দাউদ ও দাউদ যে আমার থেকে বিমুখ হয় আমার থেকে যে বিমুখ হয় আমার থেকে বিমুখ হয় আমি কিরকম ভাবে তাকে আহ্বান করি ও দাউদ সে যদি জানতো সে যদি সে যদি ডাংত তো দাউদ কোনোদিন আমার রহমত থেকে বঞ্চিত হইতো না নৈরাস হইত না সে আমার রহমতের প্রত্যাশী হইত এই জন্যে আল্লাহ বলেন মান আর রানি না তারিফ আমি শটে শেষ করে দেবো ষাটটার ভিতরে শেষ হয়ে যাবে আর কোন জিনিসের অভাব না গিফটার অভাব না জানার অভাব না টাকার না মানের অভাব না যোগ্যতার অভাব কোন জিনিসের অভাব না অবাব তো হলো পুজের অবাক বুঝ বুঝের অবাব আর কোনো বলি হায় আল্লাহ আমাদেরকে ওই জমানা দেখাইলা যে জমানা মুসলমানকে বুঝাইতে হয় ওই জমানা তুমি আমাদেরকে দেখাইলা আল্লাহ এর আগে উঠে আনিআ এক জমানা আসবে দেখতে হইত না ওই জমানা চলে আসছে যে জমানার আলেমকে বুঝাইতে হয় যে জমানার আওয়ামকে বুঝাইতে হয় যেই জমানার নারী কে হয় যে জমানার পুরুষকে বুঝাইতে হয় যে জামানা মুসলমানকে বুঝাইতে হয় এক জামানা ছিল মুসলমানকে বুঝাইতে হইতো না নারীকে কে হইতো না পুরুষকে বুঝাইতে হইত না হইতো না হইত না সে তো নিজের বুঝে চলতো শুধু চলতো না সারা দুনিয়াকে চালাইত জমানা ছিল ওইখানে কাউকে বুঝাইতে হইতো না ওইখানে এই কথা বলতে হইত না যে মসজিদ আবাদ করো সে জানতো সাথে সম্পর্ক এটা আমার জিম্মারি আমার সম্পর্ক মসজিদের সাথে হবে তো আমি সালামত মসজিদ সম্পর্ক মসজিদের সাথে হবে না যা মসজিদ সালামত না আমি সালামত বোঝেন আমার কথা বোঝেন না আমি সালামত না মসজিদ সালামত আমিও নিরাপদ না মসজিদও নিরাপদ না আমার সম্পর্ক মসজিদের সাথে হবে মসজিদও নিরাপদ আমিও নিরাপদ যে জামানা ছিল কাউকে না। যে দিনের সাথে সম্পর্ক তিনের উপরে দিন নিয়ে ওঠো দিনের মেহ্নত করো এক জামানা ছিল এটা বুঝাইতে হইতো না ওই জামানার বাচ্চা বাচ্চা জানতো যে আমি দিন আমি তিনের উপরে উঠবো দিনও সালামত আমার কিছুই সালামত থাকবে না এই জন্য আল্লাহ রসুল বলে দিতে আল্লাহ রসুলের ঘোষণা আছে সাহাবাই গ্রামের বর্ণনা আছে সাহাবাই দুই জায়গা আবাদ করো দুই জায়গা আবাদ করো তোমাদেরকে আমি আবাদ করব আল্লাহ ওয়াদা দুই জায়গা আবাদ করো তোমাদেরকে আমি আবাদ করব আবাদ বোঝেন কি দুই জায়গা আবাদ করো আমি তোমাদেরকে আবাদ করব দুই জায়গা প্রতিষ্ঠিত করো আমিও তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। আবাদ মানে প্রতিষ্ঠিত হওয়া কি প্রতিষ্ঠিত হওয়া বোঝেন তো টার নাম কি আবাদ প্রতিষ্ঠিত বলে তুই জাগার সাথে তার লোক জোড়ো আল্লাহ তোমাকে আবাদ করবে তোমার তার লোক আল্লাহর সাথে হবে আল্লাহর সাথে হবে তোমার তার লোকও উর্ধ জগতের সাথে হবে তখন তোমার তার যদি আল্লাহ যদি উর্দু জগতের সাথে যদি তুমি আবাদ করা দাও তো আল্লাহ তোমাকে আবাদ করা দুই জায়গায় আবাদ করা দিবে তুমিও প্রতিষ্ঠিত হবে তুমিও প্রতিষ্ঠিত তুমি আখেরাতো তুমি প্রতিষ্ঠিত তোমার তার সম্পর্ক যদি দুই জিনিসের সাথে হয় সম্পর্ক তুমি দুই জিনিসের সাথে নির্ম জগৎওয়ালারা তোমার সামনে কি হবে জেরু তোমার সামনে কোন বাধা বাধা না সমুদ্র বাধা বলে এটা কোনো বাধা না পাহাড় বাধা বলে বাধা না যখন রুমের ওই কিলা দখল করার জন্য বলা হইতেছে আমির বলতেছে আমির সব বলতেছে খালেদ রুমিরা তো কিলার ভিতরে ঢুকছে তারপরে বলে ফটক বন্ধ করা দিতে বলে তারপরে বলে বাহির হইতেছে না আমার বসুয়ারা যদি মানেন আমার রায় নিবেন আমার কথা শুনবেন তাইলে আমাকে উঠায় ভিতরে নিক্ষেপ করেন আমাকে উঠায় ভিতরে কি করেন নিক্ষেপ করেন বলছে খালেদ জানিত না কত লক্ষ্য কত হাজার ভিতরে আর তোমাকে উঠাই মারবো কেমনে আর তোমাকে তো এই মৃত্যুর মুখে তোমাকে তো হালাকের মুখে আমরা ঢালতে পারি না তো বলছে খালেদ রাজিয়া বলছেন তোমরা যখন পারবে না তো তোমরা অপেক্ষা করো নিজে রশি আনছে সেখান আর দেওয়ালের উপরে মারছে আর দেওয়াল উঠছে দেওয়ালের উপরে সবাইকে সালাম দাঁড়াইছে আর নিজেকে কিলার ভিতরে ঢেলা দিছে আর ঢেলা কিছুক্ষণ পরে ফটককে কে খোলা দিছে আর বলছে উদুমিন তোমরা শান্তির সাথে গণিমতের মাল জমা করতে ঢোকো বলে তুমি কি করছো বলে আমি কাম তাম করে দিচ্ছি আমি একা যথেষ্ট বলে কুল্লুহম বিশাল আসি সবাই পেরিতে বাধা সবার পায়ে ছিকল লাগানো বলে হোকনা ছড়ল লাগানো আমি একা যথেষ্ট বলে কেন বলে কুল্লুহুমে জিতুন সব মুর্দা ও হাই। আমি সম্পর্ক আছে এদের কোন সম্পর্ক নাই এমনি না এমনি না আজকে বুঝাইতে হইতেছে মেরে দোস্ত ফরিদপুর ওয়ালাদেরকে বুঝাইতে হইতেছে আমাদের কান্না তো এটাই কোন জোমানায় আল্লাহ যেই তোমালায় মুসলমানকে বুঝাইতে হবে যারা সেরা দুনিয়াকে তো আজকে তাদেরকে কাদাইতে হবে কিছুই হবে না এই তোমাদের মেহান্ন দিয়ে কি হবে এই মেহেন্ন ছাড়াও আরেকটা আগ্রহ মেহান্ন করতে হবে যদি সঠিক জায়গায় পৌঁছতে চাও মেরে দোস্তমানা দেখতে হইতেছে দুনিয়ার সামনে যে আমার কান্না যে জমানা আমাদেরকে দেখাইতে চাও যে জমানা কাটতে হইতেছে কাটাইতে হইতেছে দৌড়তে হইতেছে দৌড়াইতে হইতেছে আর যাদেরকে আল্লাহ বাহিরি করছিলেন এই জন্য মেরে দোস্তেরে ভাই ও মেরে আশিসও যে আশার চল বুঝতেছি আর যে মেহানের পিছনে দৌড়াইতেছি আর যাতে আর যাতে আবাদ ভিতরে আর দুই জিনিসের সাথে তাল জোড়ার ভিতরে দুই জিনিসের আবাদের ভিতরে কি দুই জিনিসের আবাদের ভিতরে কি আল্লাহর ঘর কে আবাদ করো আরেকটা হয়ে যানি জিন্দগি আবাদ করো কোনটা আল্লাহর ঘর আল্লাহর আর ইনসানি জিন্দগি আবাদ করো আল্লাহর আবাদ করো আর ইনসানি জিন্দগি আবাদ করো তোমাদেরকে আমি তুমিও আবাদ করব আখেরাত আবাদ করব। আবাদি তোমাদের জন্যই আবাদি আবাদি তোমাদের জন্যই কোথায় পাইলাম আবাদি আমাদের জন্যই হায়াতনব হায়াতনব হায়াতনব তুমি আর জীবন তোমাদের আবাদ আবাদা হুমানি আখেরাতের জীবনও তোমাদের জন্যই বলে কোরআন কে বলে আল্লাহ কে বলে কোরআন কে বলে আল্লাহ কালাম কার আল্লাহর আল্লাহর আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা আবাদ করো দুই জায়গা আবাদ করো মসজিদ আবাদ করো ইনসানি জিন্দগি কি দ্বারা আবাদ করবো আল্লাহ আবাদ করো তিন দিয়া আবাদ করো দিয়া আবাদ করো তিন দিয়া আবাদ করো আবাদ দিয়া আবাদ করো ইমান দিয়া যাই লাইনের মেহান্ন দিয়া আবাদ করো আল্লাহর করো আবাদ কর মেহান্ন দিয়া আবাদ করো ইনসানি জিন্দিগিও আবাদ করুনিয়ার জিন্দিগি আমি আবাদ করবো আরেক আসেন আরেক দঙ্গে ভেঙ্গে বলতেছি ওখরা তো হেদ কি বলেন হুজুর ওরা মায়কেরামাতে জিজ্ঞেস করে দেখেন ওখরা তো হেব্বু নহা এটা দিয়ে আল্লাহ কি বুঝেছে ওখরা তো হেব্বু কি বুঝেছে দুনিয়া ওখরা তো হেব্বু নহা ও তো হেব্বু নহা দু শুনো নসরুম মিন আল্লাহ ও ফোন দুই জায়গা আবাদ করো মসজিদ আবাদ করো ইনসানি জিন্দিগি আবাদ করো চাইল্ড লাইনের মেহান্ন দ্বারা আবাদ করো প্রথম হইলো ইমানিয়তের মেহান্ন দ্বারা আবাদ করো লেখানেন লেখানেন। চাইল্ড লাইনের মেহান্ন দ্বারা আবাদ করো ইমানিয়াই ইমানিয়াসের মেহমত দ্বারা আবাদ করো ইমানিয়াসের মেহান্ন দ্বারা আবাদ করো ইমানিয়াসের মেহান্ন দ্বারা আবাদ করারা আবাদ করিপিন হইল এলেম তারা আবাদ করো এলেম এলেম এলেম এলেম আবাদ করো এলএম তারা আবাদ করো তৃতীয় হইল এলএম হইলো এলমি এলেম হইলো ওই এলএম মেহান্ন করো তৃতীয় তৃতীয় তৃতীয়তের লাইনে মেহনত করো এবাদতের লাইনে মেহনত করো চতুর্থ চতুর্থ চতুর্থ চতুর্থ হইলো জিকির তেলা আর আল্লাহর ঘরকে আবাস করো আর দুই জিনিসের সাথে তার লোক যদি তুই জায়গা আবাদ করতে পারো তো আল্লাহর ওয়াদা সময় হবে না আমি আপনাদেরকে দেখাইতে পারবো না আপে কোরআানে হাতে হাতিতে সাহাবাদেরকে আল্লাহ কিরকম আবাদ করতেন আবাদ না এরকম মুজাহে কোনো দিন করতেন না পাওয়ার আশা ছিল পাইছেন বিদায় বিদায় এরকম চানের পাজি লাগাইতে যে কেমন পর্যন্ত কেউ লাগানোর নদীর লাগতে পারবে না আছে নদীর বেশ করা যাবে হ্যাঁ ওয়াদা কি হইতেছে পুরা হইতেছে এই জন্য আল্লাহর ওয়াদা তুই জায়গা আবাদ করা দাও আমি তোমাদেরকে আবাদ করবো কোরআন দিয়া দলিল দেওয়া যাবে আল্লাহর কর আবাদ করবে কোরানে কোরআন থেকে দেখাবো কিন্তু সময় হবে না ওলা আমাদেরকে জিজ্ঞাস নিয়েন আপনাদের এলাকার ওলা আমাদেরকে কোন জায়গায় আছে ওলা আপনাদেরকে বাই করে দিতে পারবে যে এইটা কোন জায়গায় আছে যে তিন আবাদ করলে আরো অনেক আছে ছয়টা আর পাঁচটা টোটাল এগারোটা পুরস্কার আল্লাহ দিবে যে দিনকে মসজিদ কে আবাদ করবে আর ইনসানিয়তের জিন্দগি কে আবাদ করবে আর যে ব্যক্তি নিজের জিনিসের সাথে উর্দু জগৎ বোঝেন বোঝেন উর্দু জগৎ বোঝেন হ্যাঁ হুনিয়া দেখতেছে আটকায় গেছে কোথায় ডাকাইতের হাতে আটকায় গেছে আমি সব নিয়ে যাবো তোকে ছেড়া দিব আমি আগে তোর চান নিবো তারপরে তোর মাল নিব এটাই তো ডাকাতের কথা ঠিক না তো বলছে আমাকে একটু উর্ধ জগতের সাথে বসতে দাও একটু কালার সাথে দাও তাল লোকালার সাথে কি করতে দাও বুঝতে দাও পূর্ব জগতের সাথে বুঝতে দাও বলে সব তোমার মতোই বুঝছে কোনো কামায় ঠিক না যা পড়া হয়েছে সব তোমার মতো বসতে চেয়েছে কিন্তু কোনো কাজে আসে নাই ও মেরে দোস্ত খোদার কসম ওই টাকার যদি জানতো যে এই নামাজ ওই নামাজ এই তালোক ওই তাল্লোক এই সম্পর্ক ওই সম্পর্ক ওই সম্পর্ক যে উজ্জ্ব জগতের ভিতরে তুফান নিয়ে আসবে আর সেকেন্ডের ভিতরে আমার জীবনের সমস্ত লীলা খেলা শেষ করা দিবে যদি সে জানতো কোনোদিন তাকে নামাজ পড়তে দিতুই না জিতো জিত নামাজ পড়তে সম্ভবই আগে নামাজ পড়তে দিবে কোন তুফানের নামাজিও জানে না সে তো নামাজ বয়ে বয়ে শেষ করতেতে, বয়ে বয়ে শেষ করতেছে তুফান ঘটে গেছে মাস্টা হল হয়ে গেছে অপেক্ষা সালাম ফিরাবে কখন ঠিক না ঠিক না কি দেখছে হ্যাঁ উর্দু জগতের ক্রিস্মা দেখা পেলছে ঠিক না উর্দু জগতের জিজ্ঞাস করতে বলছে আমি কে না, আমি তো ওই উর্ধ জগতের শক্তি যেটাকে তুমি টাইনা নামালে যেখানে তুমি তুফান খাড়া করা দিলে খানে তুমি ভূমিকম্প চালায়া দিলে আমাকে থাকতে দিলে দূরত্ব কতটুকু আমাদের জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো মাইল মোটা পাঁচশো মাইল দ্বিতীয়টার প্রথমটার থেকে দ্বিতীয়টা পাঁচশো মাইল মোটা পাঁচশো মাইল দুই মাইল ঠিক না তার সম্পর্ক তাকে ঠিক না বোঝাইতে কি পারলাম হ্যাঁ মেরে দোস্ত যে মসজিদের সাথে নিজের তাল লোককে জুড়া দিবে যে তিনের সাথে নিজের দিবে। এই দুই জিনিসের সাথে যে তাল্লোকিম যে আমার করে আসবে আমার আল্লাহর জন্য জরুরি আমি তার সম্মান প্রদর্শন করি এমনি কি বলেন খামাখা মামুলি ঘোষণা মামুলি ঘোষণা না মামুলি না তোমার সম্পর্ক মসজিদের সাথে জুড়া দাও আর কি তোমার সম্পর্ক দিনের সাথে জুড়া দাও দিনের সাথে যদি তুমি সম্পর্ক জুড়ে দিতে পারো তাইলে দিন উর্দু জগতের সাথে তোমার সম্পর্ক জড়বে উর্দু জগত সাথে তোমার সম্পর্ক তখন তুমি চাইতে হবে তোমাকে দিতে যা আকলে আসবে না তাও তোমাকে বাদ দিয়া দেওয়া হবে যা কলে আসবে না যা যা আকলে আসবে না কোন সৃষ্টির আকলে আসবে না কিন্তু তুমি যখন হাত উঠাবে তো দেনেওয়ালা বলবে না দিয়েও পারি না হাত তো তোমার আকলে আসবে না ম্যাগ আমার ডাকা ট্রাকের সারা শুনবে কি করে যখন টাইকেই ফেলতে আল্লাহ বলতে ইশারা এরকম ব্যক্তি করছে যে ম্যাগকে ফিরা দেওয়া যায় না বলতে চাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তোমাকে যাও না चिठी ए रखि नदी पानी छाइकना क्यों नदी मालिक से चिठी एरक पानी तुम्हें दीते बात दी ना हवारो है तो हमें हवईते बा चिठी फिरत देना चिठी फिरत दे যাবে না এই হাদিসে আছে শিয়াল কোর্ট ওইখানে হলো ওনার কবর আর ওনার কবর হলো দুই জায়গায় এক জায়গায় না আপনি বলবেন এক মানুষের কবর দুই জায়গায় কি করে হইলো একটা নদীর ওই পারে একটা নদীর এই পারে আমির তোকে কতল করবো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই কসম খায়া বোয়লা ফেলেছিলেন আল্লাহর কসম আমির তোকে হত্যা করবো এই কথা বলতে দেরি শিখ সেনাপতি ইসমাইল শহীদকে যারা মাথা পাইতে তারা মাথা দেয় নাই যারা শরীর পাইতে তারা শরীর দেয় নাই তারা বলতে আমরা মাথার কবর দিব যারা শরীর পাইতে তারা বলতে আমরা শরীরের কবর দিব এই ঝগড়ার মীমাংসা ঘটাইতে পারে নাই ওইখানে কেউ সমাধান দিতে পারে নাই তখন তার কবর দুই জায়গায় হয়ে গেছে এই জন্য আকসামাল আবার রাহুল্লাহ যদি কসম খায়া ফেলো না হওয়ার হইল আমি তোমার ওটাকে হওয়ায় দিব যখন তার হবে তার কি কি হবে তার সম্পর্ক যদি হয়ে যায় উর্দু আলার সাথে উর্দু জগতের সাথে সম্পর্ক মসজিদ আর কি দিন দিন দিন মেরে দোস্ত সময় হবে না ইমাম কষালির নিজে রহমতুল্লাহ আলাই উনি কিতাব রেসালা সাহাবা সাহাবারা তাদের জীবন কোথায় কাটাইতে কোথায় এই রেসালা কিনা নেন না ইন্টারনেটের দিকে বাহির করেন নাইলে তালাস করেন কোথায় এটাকে ছাপানো পাওয়া যায় ওই রেসালা মোতালা করেন তারপর তারপরে প্রশ্ন করেন আমি যেটা বলতেছি এটিই লেখছে আর দালায়ের সাথে লেখতে সাহাবা দুইয়ের সাথে সম্পর্ক জড়ছে আর তুইকে কে আবাদ করছে ওনাদের জীবন এর পিছনে কাটছে ওনার জবাবি আমার আল্লাহর ঘরের সাথে তাল্লুক আল্লাহর ঘরের আবাদি আর পুরো ইনসানিয়তের ভিতরে দিনদেগি দিন কে আবাদি কিন্তু এই তালুক আর আবাদি কিভাবে হবে চাইল লাইনের মেহান্নতের মাধ্যমে হবে মেহান্ন ইমানিয়ত ইমানের মেহান্ন চতুর্থ নম্বর এই চাইল্ড লাইনের মেহান্ন ব্যক্তি করবে চাইল্ড লাইনের মেহান্ন পিছনে যে ব্যক্তি লাগবে ওই ব্যক্তি এই চার জিনিস করতে পারবে যে তখন আল্লাহর করকেও আবাদ করতে পারবে পুরো কে আবাদ করতে পারবে তার পারবে আর তার লোক নসিব হবে ঊর্ধ্ব জগতের তাল্লুক নসিব হবে তখন যেই ইশারা করবে ওই ইশারা কোনোদিন আল্লাহ ফেরত দিবে না বুঝাইতে কি পারলাম হ্যাঁ বলেন এই বুজের দ্বারা কি চলে আসবে হ্যাঁ আমাদের আগে যেতে হবে চাঁদ মাল হায়াতে দিনদেগি লাগায় এই চাইল লাইনে সে বাজি লাগাবে আল্লাহ তার পাদি তাকে জিতে জিতবে বাজি কি দিবে বাজি দিবে যে লাইনে মেহান্ন ভিতরে চান মাল দিয়া বাজি লাগাবে আল্লাহ তার মেহান্নকে তার বাজি কে জিতা দিবে তাকে আল্লাহ নসিব করা দিবে তখন দেখা যাবে যার স্বপ্ন সে আঁকতেছে আখেরা তো ইজ্জত দিবে দুনিয়া তো তামান্না পুরা করবে আখেরা তো পুরা করবে মেরে দোস্ত যদি কথা বুঝে আইসা থাকে এই মজমার ভিতরে কে কে এরকম আছে যে আমি আগামী জুনার আগ পর্যন্ত আগামী সবগুজারি পর্যন্ত আমার এই জিনিস অর্জন হওয়া জরুরি এটা ব্যতীত না আমি দুনিয়াতে পাবো না আখেরাতে পাবো আর যদি না পাইলাম তাহলে আর বিপরীতে কি ঘটবে এটা সবার সামনে প্রস্ফুটিত যদি আমার কথা বুঝে আইসা তাকে আগামী সবগুজারি পর্যন্ত আপনাদের এই মজুমার থেকে কে এরকম আছে যে আমি চিল্লা তিন জন্য তৈরি আছি একটু দাঁড়ান তো দেখি দাঁড়ায় যান দাঁড়ায় যান আগামী সব গুজারি পর্যন্ত দাঁড়ান তো দেখি ঠিক না হ্যাঁ মনে হয় আমার কথা আপনাদের বুঝে আসে নাই ঠিক না বুঝে আসছে আর আমি বিশ্বাস করি আমার এই ঘাম বিবে আর আসব। চিল্লা তিন চিল্লার জন্য দাঁড়ান তো দেখি হিম্মত করেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান সব মুহূর্ত সব সময় হয় না এমনও মুহূর্ত থাকে যে ওই মুহূর্ত দাঁড়ানো জন্য দাঁড়ানো হয়ে যায় ঠিক না হ্যাঁ চাওয়া দিনের পাওয়া হয়ে যায় হইতে পারে এই মুহূর্তটা এরকমও হইতে পারে এই জন্য তারা হিম্মত কে কে নিয়ত যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমি